আলোচিত হবে পৃথিবীর আজকের পর্ব বনু হাশিমের বয়কট নিয়ে অনেক ওলামাগন এক এক কারাবাসের সাথেও তুলনা করে থাকেন আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম হামজা এবং অমর আদিআল আনহুর ইসলাম গ্রহণ নিয়ে তাদের ইসলাম গ্রহণের পর কিছুটা হলেও মক্কার মুসলিমদের অবস্থা শক্তিশালী হয় অত্যাচার নির্যাতন কমে আসে কেননা তারা ছিলেন সে সমাজের একদম প্রভাবশালী ব্যক্তি কিন্তু কোরাইশা তাতে হাল ছাড়েনি আল্লামা শফিউর রহমান মোবারকরি রহমাউল্লা তার বিখ্যাত গ্রন্থ আর রাহিকুল মাকতুমে উল্লেখ করেছেন যে অমার এবং হামজার ইসলাম গ্রহণের পর কোরআশ ভাবল রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামকে ক্ষমতার প্রলোভন দেখালে হয়তো তিনি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে দেবেন এবং মুসরিদদের ধর্মের বিরোধিতা বন্ধ করবেন এজন্য তারা উত্া এ বিন রাবিয়াকে রসুল উল্লাহ সাল্লু আলিয়া কাছে পাঠায় উৎবা এবং রসুল্লাহ সাল্লু আলয়ের ঘটনাটি আমরা আগে উল্লেখ করেছি উত্বা প্রথমেই বিশাল একটা বক্তব্য দেয় রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম তার সব কথা শোনার পর কোরআন তিলাবাত শুরু করেন এবং এক পর্যায়ে ওত্বা রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে বলেন থামো থামো কারণ সেই আয়াতে আদ এবং সামুজাতির শাস্তির কথা উল্লেখ করেন আর ওতবা ভালো করে জানতো রসুল্লা সাল্লু আলাই সাল্লাম যা বলছেন সত্যি বলছেন এদিকে আবুতালি বেশ শঙ্কিত হয়ে ওঠেন তিনি বুঝতে পারছিলেন ক্রাইশরা রসুলুল্লা সাল্লু আলহি সাল্লামকে হত্যা করতে পারলে সে সুযোগ হাতছাড়া করবে না ইতিমধ্যেই বেশ কিছু বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেও গেছে তাই তিনি তার ভাতিজাকে বাঁচানোর জন্য গোত্রের লোকদের এক করতে চাইলেন আর্রাহিকুল মাহতুমে শফিউর রহমান উল্লেখ করেন ইতিমধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে আবু তালেবো তখন ছিলেন সংকিত পত্তলিকদের পক্ষ থেকে তিনি তার ভাতিজার ব্যাপারে আশঙ্কাবোধ করছিলেন তিনি এজাবত যাবৎ সংঘটিত ঘটনাবলী পর্যালোচনা করছিলেন পত্তলিকরা তাকে মোকাবেলার হুমকি দিয়েছিল আম্মার ইবেন ওয়ালিদের বিনিময়ে তার ভাতিজাকে নিয়ে হত্যা করার প্রস্তাব করেছিল আবু জাহেল একটা ভারী পাথর দিয়ে তার ভাতিজার মস্তক চূর্ণ করার চেষ্টা করছিল ওদিকে উকবা এ আবু মাইদ গলায় চাদর পেঁচিয়ে তার ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল খাত্তাবের পুত্র অমার খোলা তলোয়ার হাতে তাকে হত্যা করতে বেরিয়েছিল পর্যায়ক্রমে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতি লক্ষ্য করে আবু তালেব এমন গুরুত্বর বিপদের আশঙ্কা করলেন যে তার বুকটা কেঁপে উঠল তিনি ভালোভাবে বুঝতে পারলেন যে পত্তলিকরা তার ভাতিজাকে হত্যা করতে দৃঢ় প্রতিজ্ঞ এই অবস্থায় কোনো কাফের যদি তার ভাতিজার উপর হঠাৎ করে হামলা চালায় তাহলে বিচ্ছিন্নভাবে হজরত হামজা বা হজত কোমর বা অন্য কেউ কি তাকে রক্ষা করবেন আবু তালেবের এই আশঙ্কা অমূলক ছিল না কেননা পত্তলিকরা রসুল্লা সাল্লাসাল্লামকে হত্যা করতে সংকল্পবদ্ধ ছিল তাদের এই সংকল্পের প্রতি ইঙ্গিত করেই আল্লাহ তালা বলেন ওরা কি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে আমি তো সিদ্ধান্তকারী সুরা নাজিয়াদ আয় তেতাল্লিশ প্রশ্ন হচ্ছে এই ধরনের পরিস্থিতিতে আবু তালেবের কী করা উচিত তিনি যখন দেখলেন যে মুশ্রিকরা চার দিক থেকে তার ভাতিজাকে নাজেহাল করার জন্য উঠে পড়ে লেগেছে তখন তিনি তার পিতামহের দুই বিশিষ্ট ব্যক্তিত্ব হাসিম এবং মোত্তালেবের বংশধরদের একত্রিত করলেন তিনি সেই সমাবেশে তার ভাতিজাকে রক্ষার ব্যাপারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানালেন তিনি জড়িত কণ্ঠে বললেন যে দায়িত্ব এতদিন আমি একা পালন করেছি এবার এসো আমরা সবাই মিলে সে দায়িত্ব পালন করি আবু তালেবের এই আহ্বানে তার দুই পূর্বপুরুষের বংশধররা সাড়া দিলেন আবু তালেবের ভাই আবুল্লাহাব শুধু ভিন্ন মত পোষণ করল সে অস্বীকৃতি জানিয়ে মুশ্রিকদের সাথে গিয়ে মিলিত হল কোরআশে দেখল রসুল্লাহ সাল্লাইসাল্লামের সমর্থন দিয়ে যাচ্ছিল তার গোত্র যতদিন বনু হাসিম আছে ততদিন তারা রসুল্লাহ সাল্লু আলাইস্লামকে কিছুই করতে পারবে না বনু হাসিমের নেতা আবুতালেবের কাছে মুশ্রিকরা ইতিপূর্বে দাবি করেছিল যেন রসুলুল্লাহ সাল্লাই সাল্লামকে তাদের হাতে তুলে দেয়া হয় আবু তালিব তাতে রাজি হননি বনু হাসিম গোত্র ইসলাম গ্রহণ করেছিল বলে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিল এমনটা নয় বরং তারা রসুলুল্লাহ সাল্লু আলয় সাল্লামের পক্ষে অবস্থান নিয়েছিল স্রেফ এই কারণে যে তিনি তাদের গোত্রেরই একজন মক্কায় তখন কোনো গোত্রই পুরোপুরি মুসলিম হয়নি কিন্তু প্রত্যেক গোত্র আর পরিবার থেকে কেউ না কেউ মুসলিম হয়েছিল এটা একটা অভূতপূর্ব অবস্থা কারণ তৎকালীন মশ্রিকরা সব কিছু বিচার করত গোত্রের ভিত্তিতে আদর্শের ভিত্তিতে নয় ওমার এবং হামজার ইসলাম গ্রহণ ছিল কোরাইস্তের জন্য একটা বড় ধাক্কা এরপর যখন বনু হাসিম এবং বনু মুত্তালিব রসুল্লাহ সাল্লাহসাল্লামকে রক্ষা করার জন্য একতাবদ্ধ হলো সেটা ছিল কোরাইস্তের জন্য দ্বিতীয় ধাক্কা তারা বুঝতে পারল ব্যক্তি মোহাম্মদ সাল্লাম আর একানন তার সাথে তার গোত্র আছে তাই ইসলামের অগ্রগতি থামিয়ে দিতে তার আগের যে কোনো পন্থার চাইতে নিষ্ঠোর একটি পন্থা গ্রহণ করল আর সেটা হচ্ছে বয়কট কুরাইশদের বিভিন্ন গোত্র তখন বনু হাসিম এবং বনু আল মোত্তালিব এই দুটো গোত্রের বিরুদ্ধে একজোট হয়ে তাদেরকে সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করার ব্যাপারে চুক্তিতে আবদ্ধ হল তবে আবুল হাব রসুলুল্লাহ সাল্লা সাল্লামের আপন চাচা ও একই গোত্রে হওয়া সত্ত্বেও তাকে বয়কট করা হয়নি কারণ সে নিজেও ইসলামের একজন প্রধান শত্রু মাক্যীজীবনের সপ্তম বছরের মোহারম মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় চুক্তি অনুযায়ী বনু হাসিম ও বনু আল মুতালিবের সাথে সকল প্রকার ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ করা হয় চুক্তিতে ঠিক করা হলো, তাদের সাথে কোনো বাণিজ্য করা হবে না তাদের কাউকে কেউ বিয়ে করবে না অথবা তাদের কাছে কেউ বিয়ে দেবে না তাদের সাথে কোনো প্রকার সমঝোতা হবে না দয়াদাক্ষিন্য প্রদর্শন করা যাবে না তাদের সাথে মেলামেশা তাদের বাসায় যাওয়া কথাবার্তা বলা সব বন্ধ থাকবে যতক্ষণ না তারা মোহাম্মদকে কোরাইশ নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করছে গোত্র দুটো ছিল দিক থেকে ঘেরাও করে রাখা কোরাইশ নিশ্চিত করতে চাইল যেন বনু হাসিম ও বনু আলমোত্তালেবের কাছে যেন কোনো রকমে খাবার না পৌঁছে কোরাইশদের উদ্দেশ্য ছিল এই দুই গোত্রের উপর চাপ সৃষ্টি করে রসুল্লাহ সাল্লু আল্লাহলামকে তাদের হাতে তুলে দিতে বাধ্য করা কাবা ঘরের ভিতরে বয়কট চুক্তির দলিল টাঙিয়ে দেওয়া হল তবে দুই গোত্রের মাঝে সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ কঠিন সময়েও তারা একে অপরের পাশে দাঁড়াতো পরিস্থিতি বেশ মারাত্মক আকার ধারণ করে বনু হাসিম ও বনু আল মুতালিব গোত্রের নারী পুরুষ শিশু ক্ষুধায় কষ্ট পেতে থাকে সাহাদেবী নাবি ওয়াক্কা সেই অবস্থা বর্ণনা করেন আমরা এত ক্ষুধার্থ ছিলাম যে গাছের পাতা খেয়ে বেঁচে থাকতে হতো বনু হাসিম ও বনু আল মুতালিবের অধিকাংশ লোক মুসলিম ছিল না কিন্তু এই নিষেধাজ্ঞা মুসলিম অমসলি নির্বিশেষে পুরো গোত্রের উপরে ছিল খাবার দাবারের তেমন কোনো সাপ্লাই ছিল না তবে ক্রাইসদের কিছু লোক ছিল যারা ছিল বন হাসিম ও বনমুত্তালিবের প্রতি সহানুভূতিশীল তারা গোপনে তাদের কাছে খাবার পাঠাতেন উঠ ভর্তি খাবার বোঝা করে তাদের এলাকায় ছেড়ে দিতেন আর রাহিকল মাকতুমে এই ব্যাপারে উল্লেখ করা আছে নিষিদ্ধ মাস ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তারা ঘাটির বাইরে বেরো হতেন না বাইরে থেকে মক্কায় আসা জিনিস কেনার জন্য অনেক চেষ্টা করেও মাঝে মাঝে সক্ষম হননি কারণ মুশ্রিকরা সেসব জিনিসের দাম কয়েক গুণ বাড়িয়ে দিত হাকিম ইবেন হাজম ছিলেন হজরত খাদিজা রহার ভাতিজা মাঝে মাঝে তিনি হুপুর জন্য গম পাঠাতেন একবার গম পাঠানোর উদ্যোগ নিতেই আবু জাহেল বাধা দিল কিন্তু আবুল বাখতারি হাক ইম বিবেন হাজামের পক্ষ অবলম্বন করে গম পাঠানোর ব্যবস্থা করে দিলেন এদিকে আবু তালিব সব সময় রসুল্লা সাল্লু আল্লাহ সাল্লামকে নিয়ে চিন্তায় ছিলেন রাতে সবাই শুয়ে পড়ার পর তিনি ভাতিজাকে বলতেন যাও তুমি এবার তোমার বিছানায় শুয়ে পড়ো তিনি এ কথা এজন্যই বলতেন যাতে কোনো গোপন আততায় থাকলে সে বুঝতে পারে কোথায় শয়ন করছেন এরপর সবাই ঘুমিয়ে পড়লে আবুতালেব তার প্রিয় ভাতিচার শোয়ার স্থান বদলে দিতেন ভাতিচার বিছানার স্থানে নিজের পুত্র ভাই বা অন্য কাউকে শুতে দিতেন সারা রাত তিনি প্রিয় ভাতিজাকে নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটাতেন এই ধরনের কঠিন অবরোধ সত্ত্বেও রসুল্লা সাল্লাম এবং অন্যান্য মুসলিম হজের সময় বাইরে বের হতেন এবং হজের উদ্দেশ্যে আসা লোকদের কাছে ইসলামের দাওয়াত দিতেন তো বয়কটের কি করে অবসান হলো বয়কট স্থায়ী হল তিন বছর কঠিন তিনটি বছর তবে আল্লাহর ইচ্ছায় অদ্ভুতভাবে এই কঠিন সময় থেকে মুসলিমরা মুক্তি পেল বয়কট চুক্তির বিরোধিতায় যে লোকটি উঠে দাঁড়ান তিনি হলেন কোরাইসের এক লোক হিসাব এভিনা আমর। তিনি ছিলেন বনু হাশিমের মাতৃ সম্পর্কীয় আত্মীয় চুক্তি বাতিল করার পেছনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন খাবারে বোঝায় একটি উট নিয়ে পাহাড়ে চড়াই উঠে যেতেন বনু হাশিমের গোত্রের কাছে গেলে উটটি ছেড়ে দিতেন যেন সেটা চড়তে চড়তে পাহাড়ের নিচে বনু হাসিমের কাছে গিয়ে পৌঁছে যেন খাবারগুলো তারা পায় একদিন জুহাইর এবেন আবি ওমাইয়ার কাছে গিয়ে বললেন জুহাইর তোমার আপন মামারা নিদারুণ যন্ত্রণায় প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে আর তুমি খেয়ে পরে আনন্দের মধ্যে বসে আছো কী করে আমি শপথ করে বলছি যদি এই মানুষগুলো আবুল হাকামের নিজের মামা হতো সে তাদের সাথে কখনও এরকম করতে পারত না জুহাইরও বনু হাসিমের মাতৃ সম্পর্কেও আত্মীয় ছিলেন হিসাম তাকে বোঝালেন যে আবু জাহেলের অন্যায় ও দ্বিমুখী নীতি মেনে নেয়া তাদের জন্য ঠিক হচ্ছে না জুহাইর এবেন আবি উমাইয়া জবাব দিলেন তুমি আমাকে দোষারোপ করছো আমি একা মানুষ আমি কি করতে পারি বলো আল্লাহর শপথ যদি আমার পাশে একটি লোকও থাকতো আমি এই নিষেধাজ্ঞার দলিল পাতিল করে আসতাম তবে বেশ তোমার সাথে একজন আছে হিসাম জানালেন কে এসে জুহাইর জানতে চাইলেন আমি আছি তোমার সাথে তখন জুহাইর বললেন তাহলে চলো তৃতীয় একজনকে খুঁজে বের করি হিসাম তৃতীয় একজনকে খুঁজে বের করতে বেরিয়ে গেলেন তিনি দেখা পেলেন মতিম ইবেন আদির তাকে বললেন মতিম তুমি কি বনু আব্দে মানাফের দুই গোত্রের কষ্ট দেখে আনন্দিত হচ্ছ কুরাইশদের চুক্তিটি তুমি দেখনি, আল্লাহর কসম তুমি যদি আজকে তাদেরকে এই কাজ করতে দাও তাহলে কালকে তারা তোমার সাথেও একই কাজ করবে মতিহিম বললেন তা তো বুঝলাম হিসাম কিন্তু আমি ক্ষেত্রে কি করতে পারি আমি তো একা হিসাম বললেন তোমার সাথে আমিও আছি মুতিম বললেন আচ্ছা তৃতীয় একজনকে খুঁজে বের করলে কেমন হয় হিসাম বললেন তৃতীয় একজনকেও আমি পেয়েছি সে হলো জুহাই রেবেন আমি উমাইয়া মতিহিম বললেন বাহ তাহলে চতুর্থ কাউকে খুঁজে বের করা যাক চতুর্থ জনকেও এভাবে খুঁজে পাওয়া গেল তিনি হলেন আবুল বাখতারি তিনিও এই চুক্তির বিরোধী ছিলেন তিনি তাদের প্রস্তাবে রাজি হলেন এবং তাদের পক্ষে আরও লোক খুঁজে বের করার কথা বললেন এরপর হিসাব খুঁজে পেলেন পঞ্চম জনকে। তিনি হলেন জামা বিন আসওয় তারা পরিকল্পনা করে পরের দিন রাতের বেলা আল হুজুমে দেখা করলেন এবং সকলে মিলে সিদ্ধান্ত নিলেন পরদিন সকালে গিয়ে তারা সমস্ত দলিল নষ্ট করে ফেলবেন কিন্তু সেটা এমনভাবে করা হবে যেন কেউ বুঝতে না পারে ঘটনাটি পূর্ব পরিকল্পিত পরদিন সকালে জুহাই রেবেন আবি উমাইয়া এক বিশ্বাস পোশাক পরে কাবা ঘর তাওয়াফ করলেন সময়টি ছিল কোরাইসনে তাদের সাক্ষাতের সময় তাদের এই সমাবেশ হতো আন্নাদবাদে জুহাই সেখানে গিয়ে দাঁড়িয়ে বললেন হে কোরাইসেন লোকসকল তোমাদের কি খুব আনন্দ হচ্ছে যে তোমরা ভালো খেয়ে পড়ে আরাম আয়েসে দিন কাটাচ্ছ আর ওদিকে বনু হাসিম আর বনু মুতালিব দুর্দশার জীবন পার করছে আল্লাহ শপথ করে বলছি এই দলিল ছেড়ার আগ পর্যন্ত আমি খান্ত হব না পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই পাঁচজনের দ্বিতীয় ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ আমিও কখনোই ওই দলিলের সাথে একমত ছিলাম না এরপর তৃতীয় জন উঠিয়ে দাঁড়িয়ে বললেন আমি শপথ করে বলছি আমি এই দলিলের সাথে নেই এবং আমি এই ধরনের চুক্তির অংশ হতে চাই না এরপর চতুর্থজন উঠে দাঁড়িয়ে নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলল এবং সব শেষে হিসাম ইবেন আমর উঠে দাঁড়িয়ে কথা বললেন তখন আবুজাহেল উঠে দাঁড়িয়ে বলল এই ঘটনা সাজানো তোমরা রাতে এসে পরিকল্পনা এঁটেছ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেল দলিলটি ছেড়ার জন্য আলমতিম এবেন আদি কাবা ঘরের দিকে ছুটে যান তিনি আবিষ্কার করলেন সেই দলিলটি ইতিমধ্যেই ওই পোকা খেয়ে ফেলেছে শুধুমাত্র আমাদের রবের নামে এই বাক্যটি ছাড়া আর এভাবেই নাটকীয়তার সাথে এর পরিসমাপ্তি ঘটে এখন পরিকল্পিতভাবে এই বয়কটের ইতি টানার ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত সাংগঠনিক দক্ষতার মাধ্যমে অনেক বড় অর্জন সম্ভব মাত্র পাঁচজন লোক মিলে একটি ব্যাপক পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন কেবল সাংগঠনিক গুণকে কাজে লাগিয়ে অল্প কিছু মানুষের চেষ্টায় কুরাইশ কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা রদ হয়ে যায় এর সূচনা হয় হিসামেবিন আমরের হাতে তার মাথাতেই প্রথম চিন্তাটি আসে তিনি সেটা বাস্তবায়ন করার জন্য সমমনা কিছু মানুষ জোগাড় করলেন অতপর সকলে মিলে এই অনিয্য চুক্তির পরিসমাপ্তি ঘটাতে সমর্থ হন এক হয়ে কাজ করা কতটা জরুরি তা এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মুসলিম ভাই ও বোনদের উচিত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ানো এবং নিজ থেকে প্রথম পদক্ষেপ গ্রহণে উৎসাহী হওয়া যেমনটা করেছিলেন হিসাম বিবিন আমার দ্বিতীয়ত উই দলিল খেয়ে ফেলা একটি বিষয় ইঙ্গিত করে তা হলো আল্লাহর সৈনিকেরা সব জায়গায় আছে। এমন কি উইপোকাও আল্লাহর সৈনিক হতে পারে পবিত্র কোরআনে সুরা মুতাসিরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাপাক বলেছেন ওয়ামাইয়া আলম জুনুদা রব্বিকা ইল্লাহুয়া অর্থাৎ কেউ জানে না আল্লাহর সৈনিকের ব্যাপারে কিন্তু একমাত্র তিনিই জানেন তৃতীয়ত কোনো জালিম সমাজের অথবা দেশের সবাই সরকারের আনুগত্য করছে এমনটা মনে হতে পারে क्यों एर मध्यों कि भलो मन मानुष था जरा अबिचारेबाद कर सठिक सूझ पे एरा निर्तन और अबिचारे अंत टे आते अर्थात मुस्लिम देर मिला मेशा करा। दे उचितर सच मिलामेशा तस्लम शिक्षा सम्पर्कें सठिक भावे जान तबा विषय खूब भलोभ ख्याल रखते हैं अमुसलिम के निजे धर्म बैपारे कम्प्रोमाइज ना कर बसि जागे अने কোরাইশদের বয়কট নিয়ে ছিল এই মোটামুটি আলোচনা আমরা সমসাময়িক আরেকটি ঘটনা এখন উল্লেখ করব। তা হচ্ছে আবিসিনিয়া গৃহযুদ্ধ আবিসিনিয়া যারা হিজরত করেছিলেন তারা সেখানে ছিলেন প্রায় দশ বছর এই দশ বছরে তাদের উপর কোনো হামলা বা কোনো অত্যাচারের ঘটনা ঘটেনি তবে তারা একবার একটি সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেটা হয়েছিল আবিসিনিয়া গৃহযুদ্ধের ঘটনায় এমন হিসাম তা সিরাতে এই ঘটনা আলোচনা করেছেন বলা যেতে পারে এই গৃহযুদ্ধের সূচনা হয়েছিল একটি মিলিটারি কূয়ের মাধ্যমে আবিসিনিয়ায় এক লোক নাচাসির বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ঘটনাটি বর্ণনা করেছেন উম্মেসাল্লাম রাদেল্লা আনহা তিনি বলেন আমরা যখন এরূপ নিরাপদ পরিবেশে অবস্থান করছিলাম তখন হঠাৎ আবিসিনিয়ায় এক উচ্চাভিলাষী ব্যক্তির আবির্ভাব ঘটে যে ওই দেশের রাজত্ব নিয়ে নাচাসির সাথে বিবাদে লিপ্ত হয় আল্লাহর কসম আমরা ওই সময় যেরূপ দুশ্চিন্তাগ্রস্ত ও উদ্বিগ্ন হয়েছিলাম ইতোপূর্বে আর কখনো সেরূপ হয়নি। আমাদের ভয় ছিল ওই লোকটি নাচযাসির উপর বিজয় হলে সে নাচাসীর মতো আমাদের অধিকার শিকার নাও করতে পারে ওমের সাল্লামা বলেন নাচযাসি সসৈন্যে তার মোকাবেলা করার জন্য রওনা হলেন উভয় পক্ষের মাঝখানে ছিল নীল নদ। তিনি বলেন এ সময় রসুল্লা সাল্লু আলয় সাল্লামে সাহাবিগণ পরস্পর বলাবলি করলেন আমাদের মধ্যে এমন কে আছে যে বের হয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে ফিরে এসে আমাদের খবর দিতে পারবে তখন জুবাই রিবনুল আউাম রাজিল্লাহ ওয়ানহু বলেন আমি পারব তারা বললেন তুমি পারবে তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে কম বয়সে তারা একটি চামড়ার মশকে বাতাস ভরে জুবাই রাজ্লাহ ওয়ানহুকে দিলেন যা তিনি নিজের বুকের নিচে রাখলেন এবং তার উপর ভর করে সাঁতার কেটে নীলনদের অপর পাশে পৌঁছালেন যেখানে উভয় পক্ষ মুখোমুখি হয়েছিল উমেসাল্লামে বলেন এদিকে আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে নাজ্জাসী তার শত্রুর উপর জয়লাভ করতে পারেন এবং তার দেশের উপর তার সার্বিক কর্তৃত্ব বহাল থাকে ওমেস আলামা বলেন আল্লাহর কসম আমরা যে খবরের জন্য অধীরভাবে অপেক্ষা করছিলাম তা একটু পরেই পাওয়া গেল হঠাৎ জুবাইয়েরকে ছুটে আসতে দেখা গেল তিনি কাপড় উড়িয়ে বলছিলেন তোমরা সুসংবাদ গ্রহণ করো নাজ্জাসী বিজয়ী হয়েছেন এবং আল্লাহ তার শত্রুকে ধ্বংস করেছেন এবং তার কর্তৃত্ব রাজ্যে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উম্ম সাল্লাম্মা বলেন আল্লাহর কসম আমরা পূর্বে আর কখনও এত আনন্দিত হইনি তিনি আরও বলেন নাজজাসী বিজয়ের বেশে ফিরে আসলেন আল্লাহ তার শত্রুকে ধ্বংস করলেন এবং আবি সিনের ওপর তার শাসনকে সুদৃঢ় করলেন আর আমরা মক্কায় রসুল্লা সাল্লাম সাল্লামের কাছে ফিরে না আসা পর্যন্ত তার নিকট অতি সম্মানের সঙ্গে অবস্থান করতে থাকি নজ্জাসীর শাসনামলে আরও একটি সংকটময় পরিস্থিতি হবার সম্ভাবনা দেখা গিয়েছিল তিনি ইসলাম গ্রহণ করেছেন এটা গোপন থাকা সত্ত্বেও তার রাজ্যের কেউ কেউ সন্দেহ করে বসে নাচাসী গোপনে মুসলিম হয়েছেন তখন তারা এই অজুহাতে নাজজাসির বিরুদ্ধে বিদ্রোহ করে বসে নাজ্জাসী বুঝতে পারলেন যে তার ইসলাম গ্রহণের বিষয়টা জানাজানি হলে মুহাজির মুসলিমদের রক্ষা করার কেউ থাকবে না তাই তিনি মুহাজির মুসলিমদের জন্য কিছু নৌকার ব্যবস্থা করলেন এবং তাদের ডেকে বললেন আমি যদি হেরে যাই তাহলে এই নৌকাগুলো করে আপনারা যেখানে খুশি চলে যাবেন নাজ্জাসী মুসলিমদের নিরাপত্তা নিয়ে খুব শঙ্কিত ছিলেন যাই হোক তিনি বিদ্রোহ সামাল দিতে পেরেছিলেন এই ঘটনাটিও আমরা সিরাতে এবেন হিসান থেকে বর্ণনা করছি এবেন ইসাহ বলেন তিনি একখানা কাগজে লিখলেন সে অর্থাৎ নাজজাসি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম তার বান্দা ও রাসুল এবং সে এর ওপর সাক্ষ্য দেয় যে এই এবেন মারিয়াম তার বান্দা তার রাসুল ও তার রুহ এবং তার প্রেরত বাণী যা তিনি মারিয়ামের প্রতি নিক্ষেপ করেন এরপর তিনি এই কাগজকে তার জামার ভেতরে ডান কাধের কাছে ঢুকিয়ে রাখলেন তারপর তিনি বিদ্রোহী হাফশিদের দিকে রওনা হলেন এবং তাদের কাছে গিয়ে বললেন হে আবিসিয়াবাসী আমি কি তোমাদের শাসনের অধিক যোগ্য নই তারা বলল হ্যাঁ অবশ্যই তিনি বললেন তোমরা আমার আচার স্বভাব কেমন পেয়েছ তারা বলল উত্তম তিনি বললেন তাহলে তোমাদের হয়েছে কি তারা বলল তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছো এবং এইসাকে নিছক একজন বান্দা বলে মনে করো। নার্জাসী বললেন আচ্ছা তোমরা ঈসা সম্পর্কে কি বলো তারা বলল আমরা বলি তিনি আল্লাহর পুত্র তখন নার্জাসি তার বুকের উপর জামায় হাত রেখে বললেন সে অর্থাৎ নার্জাসী সাক্ষ্য দেয় যে এইসা মারিয়ামের পুত্র এরপর তিনি একটি কথাও বাড়ালেন না এবং যা কাগজে লিখেছিলেন মনে মনে সেদিকেই ইঙ্গিত করলেন এতে তারা সন্তুষ্ট হয়ে ফিরে গেল এই খবর নবী সাল্লু আলাই সাল্লামের কাছে পৌঁছল এরপর নাজ্জাসি যখন ইন্তেকাল করেন তখন তিনি তার উপর গায়েবানা জানাজার সালাদ আদায় করেন এবং তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান তবে নাজ্জাসী তার প্রজাদের ধোকা দিয়েছেন এমনটা বলা যাবে না তিনি একটা ট্রিক অর্থাৎ কৌশল অবলম্বন করে বিষয়টা খুব ভালোভাবে ধামাচাপা দিতে পেরেছিলেন এবার আমরা রসুল্লা সাল্লু আলহিসের নবুয়তে ঘটে যাওয়া কিছু মুজিজা নিয়ে আলোচনা করবো রসুল্লা সাল্লু আলাই সাল্লামের জীবনে ছোট বড় মিলিয়ে প্রায় বারোশো মৌচিজার ঘটনা ঘটেছে আমরা আপাতত এই পর্বে তিনটি মৌচিজা নিয়ে আলোচনা করব প্রথমটা রুকানার সাথে কুস্তি রসল উল্লাহ সাল্লাহ সাল্লামের একটি অলৌকিক ঘটনা হলো রুকানার সাথে কুস্তি রুকানা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির কখনো কোনো কুস্তিতে পরাজিত হয়নি সে নবীজিকে একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল আপনি আমার সাথে কুস্তি লড়বেন সবাইকে অবাক করে দিয়ে রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম চ্যালেঞ্জটা গ্রহণ করলেন একজন কাফির হিসেবে রুকানার ইচ্ছা ছিল রসুল্লা সাল্লু আলয় সাল্লামকে লাঞ্ছিত করা কুস্তি করতে গিয়ে মুহাম্মাদকে এক হাত দেখে নেওয়া যাবে পুরস্কার হিসেবে ঠিক হল একশো ভেড়া বাজিধারা তখনও হারাম করা হয়নি তারা লড়াই শুরু করলেন সবাইকে অবাক করে দিয়ে রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম রুকানাকে উপর থেকে নিচে ধরে মাটিতে ছুড়ে মারলেন রুকানা বিশ্বাসই করতে পারছিল না এসব কি ঘটছে সে উঠে দাঁড়িয়ে আবার লড়াই করতে চাইল রসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম পুনরায় তাকে হারিয়ে দিলেন রুকানা তৃতীয়বার চেষ্টা করল সেবারও পরাজিত হলো নবীজি শর্তে জিতে গেলেন কিন্তু শর্তে জেতার চেয়েও অসামান্য ব্যাপার ছিল রুকানার ইসলাম গ্রহণ রুকানা বলল হে মোহাম্মদ আপনার আগে কেউ আমার পিঠ মাটিতে সাথে লাগাতে পারেনি আর এটাও সত্যি এর আগে আপনার চেয়ে বেশি কেউ আমার চোখে এতটা ঘৃণীত ছিল না কিন্তু এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই এবং আপনি আল্লাহর নবী রসুল্লাহাল্লু আলাইস্লাম শর্ত অনুযায়ী একশো ভেড়া পেলেন কিন্তু সেগুলো রুকানাকে ফেরত দিয়ে বললেন ভেড়াগুলো রেখে দাও দ্বিতীয় মজিজা চাঁদ দ্বিখণ্ডিত করা কড়াইশের লোকেরা নিদর্শন দেখানোর জন্য রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে বার বার চাপাচাপি করছিল কোরআন তাদের জন্য যথেষ্ট ছিল না যদিও কোরআন এসে বড় অলৌকিক কিছু আর নেই আল্লাহ তালা জিবরিলের মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাহ আল্লামের কাছে ওয়াহি পাঠালেন যদি তারা নিদর্শন দেখতে চায় আমরা তাদের জন্য চাঁদকে দুই ভাগ করে দেব রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহিস্লাম কাফিরদেরকে ডেকে বললেন চাঁদ দুই ভাগ হয়ে যাবে রাতের বেলা কাফিররা সবাই একত্রে জড় হলো তারা সবাই তাদের চোখের সামনে দেখল চাঁদ দুই ভাগ হয়ে আবার জোড়া লেগে গেল। এটা ছিল একটা অদ্বিতীয় অলৌকিক ঘটনা এই ঘটনা বুখারি মুসলিম এবং কোরআনে স্পষ্টভাবে বর্ণিত আছে আল্লাহ সুবাহ তালা বলেছেন কমার অর্থাৎ ক্যামত আসন্ন চন্দ্রবিদীর্ণ হয়েছে তারা যদি কোনো নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু সুরাক কমার আয়াত এক এবং দুই তারা অপবাদ দিল রসল সাল্লু আল্লা সাল্লাম জাদু করেছে কিন্তু আদতে এটি কোনো দৃষ্টি বিভ্রম ছিল না সংশয়বাদীরা এই ঘটনা নিয়ে নানা রকম সন্দেহ তুলে এই ঘটনাকে প্রশ্নবিদ্ধ করতে চায় যেমন তারা বলে চার দুই ভাগ হলে পৃথিবীর অন্য প্রান্তের মানুষরা কিভাবে এই ঘটনা দেখল না বিভিন্নভাবে এই প্রশ্নের জবাব দেওয়া যায় প্রথমত পৃথিবীটা বিভিন্ন সময়ের বলয়ের মধ্যে আছে অর্ধেক পৃথিবীতে সে সময় দিন ছিল আর বাকি অর্ধেকের ক্ষেত্রে এটা সম্ভবত অনেক রাতে ঘটেছিল তাই অনেকেই এটা দেখেনি দ্বিতীয়ত হতে পারে বিশেষ এলাকাতে যাত্রা তাদের কাছে দৃশ্যমান ছিল না কারণ সেটা ততক্ষণে অস্ত চলে গেছে তাই যেখানে রাত ছিল সেখানে সবাই এটা দেখতে নাও পারে তৃতীয়ত সাধারণত মানুষ আকাশের দিকে তাকিয়ে থাকে না তাদের উপরে আকাশে কী ঘটছে তারা সাধারণত খেয়াল করে দেখে না যদি না তাদের উপর তাকিয়ে থাকতে বলা হয় তাই অনেকে হয়তো চন্দ্রবিদীর্ণ হওয়ার এই ঘটনা দেখেনি কারণ তাদের উপরে কি হচ্ছে সেটা খেয়ালই করেনি চতুর্থত তখনকার দিনে দলিল লিখে রাখার প্রচলন ছিল না ইতিহাসের ঘটে যাওয়া অনেক ঘটনা কেউ লিখে রাখেনি তাই এই সম্ভাবনা থেকে যায় কিছু মানুষ এটা দেখেছে ঠিকই কিন্তু সেটা তারা লিখে রাখেনি কিছু আলেম বলেছেন ভারত এবং চীনে এই ঘটনা লিখে রাখা হয়েছিল তারা বলেন চীনের কিছু পুরনো দলিলে চাঁদ দুভাগ হওয়ার ঘটনা লিখে রাখা হয়েছিল তারা এই ঘটনাকে ইতিহাস লিপিবদ্ধ করার কাজে প্রাসঙ্গিক ঘটনা হিসেবে ব্যবহার করে থাকেন এবং পঞ্চমত কিছু জ্যোতির্বিদ উল্লেখ করেছেন চাঁদ মাছ বরাবর একটা লম্বা দাগ কেটে আছে এই তথ্য যদি সত্য হয়ে থাকে তাহলে এটা চাঁদ বিভক্ত হওয়ার স্পষ্ট নিদর্শন হিসেবে দেখানো যায় যদিও এই তথ্যটি যাচাইয়ের প্রয়োজন আছে প্রথম যুগের একজন আলিম আল খাত্তাবি বলেন চাঁদ বিভক্ত হওয়ার ঘটনাটি ছিল পূর্ববর্তী নবীদের নিদর্শনের তুলনায় একটি বড় মাপের নিদর্শন এর কারণ ছিল এটা বিশাল এলাকা জুড়ে দৃশ্যমান হয়েছিল এবং এটি ছিল প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম একটি ঘটনা এর মাধ্যমে নবী সাল্লাহু আলাইসাল্লামের বার্তার সত্যতা প্রমাণিত হয় এরপর সুরা রুম, রোমান ও পারস্য সাম্রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা বিরাজমান ছিল তারা ছিল সে সময় পরাশক্তি ইরান ইরাক আফগানিস্তান সম্ভবত পাকিস্তানের কিছু অংশ এবং উত্তর দিক ছিল পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আর এই দিকে তুরস্ক পূর্ব ও ইউরোপ আজারবাইজান এবং আর্মেনিয়া ছিল বাইজেন্টিয়ান বা রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত রোমানদের অবস্থা তখন বেশ শোচনীয় পারস্য একের পর এক যুদ্ধে তাদের পরাজিত করতে থাকে এরই মধ্যে সিরিয়ায় পারস্য ও রোমানদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয় এবং তাতে রোমানরা পরাজিত হয় মক্কার মানুষ এই খবর শুনে খুব খুশি হয় আর মুসলিমরা দুঃখ পায় কারণ ধর্মীয় বিশ্বাসের দিক থেকে পারস্যরা ছিল মক্কার পত্তলিকদের আপন যেহেতু তারা অগ্নি পূজা করত অপরদিকে রোমানরা ছিল খ্রিস্টান বা আহলে কিতাব তাদের বিশ্বাস মুসলিমদের কাছাকাছি ছিল এই ঘটনার পর মুশ্রিকরা মক্কার চারিদিকে ঘুরে ঘুরে মুসলিমদের বলতে লাগলো स्सरा रोमान्ड हारिए से भोम हरब आल्ला सोहन मख कटी आय नाजिल करें अलिफ বলা বিহিনী লমুমিনু বিন আলিফলাম রোমকরা পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায় এবং তারা তাদের পরাজয়ের পর অতিসত্বর বিজয় হবে কয়েক বছরের মধ্যে অগ্রপশ্চাতের কাজ আল্লাহর হাতেই সেদিন মোমিনগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্যে তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশীল পরম দয়ালু সুরা আর রোম আয়াত এক থেকে পাঁচ এখানে আল্লাহ সুবাহতালা ওয়াদা করেছেন যে রোমানরা দশ বছরের মধ্যে বিজয় হবে আবু বকর রদুল্লাহ আনহু এই আয়াত শুনে আবু জাহেলের কাছে গেলেন তাকে বললেন তোমার সাথে বাজি ধরতে চাই যে রোমানরা বিজয় হবে আবু জাহেল বলল কত সময়ের মধ্যে বিজয় হবে আবু বকর বললেন দশ বছরের কম সময়। বাজির পুরস্কার ঠিক হলো এক শত উঠ আবু বকর যে কোনো কিছুর উপর বাজি ধরতে রাজি কেননা তিনি কোরআনের উপর ভরসা করে বাজি ধরেছেন সুরা রুমের এই আয়াতটি বলছে রোমানরা বিজয় হবে এবং মুসলিমরা সেদিন খুশি হবে কারণ আল্লাহ তাদের বিজয় দিবেন আট বছর পর রোমানরা সত্যি সত্যি বিজয় হলো অথচ মুসলিমদের কাছে রোমানদের বিজয়ে সেদিন খুবই গৌণ কিছু একটা বিষয় ছিল মুসলিমদের জন্য সেটি খুশি দিন ছিল সত্যিই কিন্তু সেটা রোমানদের কারণে নয় অন্য একটা কারণে আসল ঘটনা হচ্ছে যেদিন তারা রোমানদের বিজয়ের খবর পেল সেই দিনটি ছিল বদরের যুদ্ধে বিজয় দিন কাফেরদের সাথে মুসলিমদের যুদ্ধে বিজয়ের প্রথম ইতিহাস বলা বাহন্য বদরের বিজয়ের সামনে অন্য সব কিছু ম্লান হয়ে যায় পোত্তলিকরা বলতো তারা মুসলিমদের সেভাবেই পরাজিত করবে যেভাবে পারস্যরা রোমানদের পরাজিত করেছে কিন্তু ঠিক উল্টোটাই ঘটল রোমানরা বিজয় হলো এবং একই দিনে মুসলিমরাও বিজয় হয় তবে অলৌকিকতার এখানেই শেষ নয় এই আয়াতে বলা হয়েছে বাইজেন্টাইন অর্থাৎ রোমানরা আদনাল আর পরাজিত হয়েছে আদনা শব্দটির আরবিতে দুইটি অর্থ আছে একটা অর্থ হলো সবচেয়ে কাছে আর আরেকটা অর্থ হলো সর্বনিম্নে পূর্ববর্তী আলিমরা এই শব্দের অর্থ গ্রহণ করেছিলেন যে সবচেয়ে কাছে কারণ আরবের সবচেয়ে কাছের দেশ ছিল আসাম আর সেখানেই রোমানরা পরাজিত হয়েছিল কিন্তু বিজ্ঞানের আলোতে এখন এই আয়াতের নতুন অর্থ গ্রহণ করা যেতে পারে তা হল সর্বনিম্ন কেননা যেই স্থানে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল তা এখন পৃথিবী পৃষ্ঠের সর্বনিম্ন স্থান আজকের পর্ব আমরা একটা বিশ্লেষণমূলক আলোচনা দিয়ে শেষ করতে চাই আমরা আলোচনা করব রসুল্লাহ সাল্লাহমু আলি সাল্লাম নবুয়াতে শুরু থেকে এই পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে কেন একবার অস্ত্র ধরেননি সাহাবিদের ওপর অনেক অত্যাচার নির্যাতন এমনকি হত্যার ঘটনা ঘটার পরেও রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম প্রতিশোধ নেওয়ার জন্য আদেশ করেননি এর কারণ কি এর কারণ সোজা সাপটা ভাষায় বললে একটাই সেটা হলো আল্লাহ তালা তখনও মুসলিমদের জিহাদের হুকুম দেননি জিহাদের হুকুম এসেছে আরও পরে যখন মুসলিমরা মদিনায় হিজরত করে তখন এখন আবার প্রশ্ন আসতে পারে আল্লাহ আল্লাহতালা কেন জিহাদের হুকুম নাজিল করেননি এর উত্তর আমাদের নিশ্চিতভাবে জানা নেই কারণ আল্লাহ তালা আমাদেরকে বলেননি তিনি কেন মাকি জীবনে জিহাদের হুকুম নাজিল করেননি কাজেই আমরা নিশ্চিতভাবে কখনোই বলতে পারবো না ঠিক কি কি কারণে আল্লাহ রসুলসাল্লাইসাল্লাম সে সময়ে অস্ত্র তুলে নেননি আমরা শুধু এতটুকুই নিশ্চিতভাবে বলতে পারি যে আল্লাহ তালা আদেশ করেননি তাই রসুল্লা সাল্লা আলাইসালামও তখন অস্ত্র তুলে নেয়া থেকে বিরত থেকেছেন তবে আলিমরা এর পিছনে কিছু হিক্মা বা উইস্টম নিয়ে আলোচনা করেছেন তবে এগুলোরও কোনোটি নিশ্চিত নয় আমরা দুটো কারণ উল্লেখ করব এক মাক্যী যুগের সময়টা ছিল প্রস্তুতির যুগ নিজেকে গড়ে নেয়ার সময় विपद मुख्य दृढ़ थका अत्याचार सत्वे बड़ किचुर आशाय धैर्य धारण गुणगुलो निजे व्यक्तित्व माजे अनुप्रवेशानो खुबी प्रयोजन छो अनेक सहबर मत छो ता जुद्ध करबें क्यों आल्ला रसुल्लामें आदेश छोड़ धरा निजे मत के भूले गई आल्ला रसुल्लामें आदेश मेने खूबी गुरुत्वपूर्ण एक बििया जा सहबी के सहबी बनिए কোরাইশদের সেই সমাজে অস্ত্র নিয়ে যুদ্ধ করা চাইতে মৌখিক দেওয়া ছিল অধিক কার্যকরী মুসলিমরা যদি তখন অপরিকপক্ষ অবস্থা যুদ্ধে জড়িয়ে যেত প্রতিষোধ নেওয়া শুরু করত তখন হয়তো ইসলামের মূল মেসেজ মুখ্য না হয়ে প্রতিশোধ পরায়ণতার দিকে বিষয়টি মুখ্য হয়ে যেত আর এছাড়াও মুসলিমদের শক্তিমত্তাও কোরাইশদের সাথে পেরে ওঠার মতো ছিল না আমরা জানি মদিনায় মুসলিমরা কোরাইশ এবং অন্য রাজনৈতিক শক্তিগুলোর বিরুদ্ধে জিহাদ শুরু করেন এবং বেশিরভাগ যুদ্ধে তারা আল্লাহর ইচ্ছায় জয়ী হন পুরো আরব আল্লাহ রসুলসাল্লা জীবদ্দশায় ইসলামের অধীনস্থ হয় এই সাফল্যের কারণ আমরা খুঁজে পাই মাক্কী জীবনে মাক্কী জীবন ছিল সাহাবিদের একটা ট্রেনিং পিরিয়ড মাদানী যুগ যদি জিহাদের যুগ হয় তবে মাক্কী যুগ ছিল জিহাদের কঠিন দায়িত্ব কাঁধে নেয়ার জন্য প্রস্তুতি যুগ মাক্কী যুগে সাহাবিরা কী করেছেন তারা নিজেদেরকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করেছেন शाइसालामी उल्लेख कर प्राय बचर धरे रसुल्ला सल्लासम वाहबीरा प्रति रा लाइन कर सलाह आदाय कर कखो अर्धर अर्धेकटा चूरे कख किसी कखो कि कम Allaha tada surah mustambilet নাম্বার nambar bishay bula chhen Inna rabbaka ya'lamu annaka taqoom adna min thuluthayin layl wa nishfahu wa thuluthahu wa ta'ifatun min alwazhin ma'ak Wallahu yuqaddiru عَلِمَ أَنْ لَنْ تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَقَرَأُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَنْ سَيَكُونُ مِنْكُمْ مَرْضَى وَآخَرُونَ يَضْعِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إنه নিশ্চয় তোমার রব জানেন যে তুমি রাতের দুই তৃতীয়াংশের কিছু কম অথবা অর্ধরাত অথবা রাতের এক তৃতীয়াংশ সালাতে দাঁড়িয়ে থাকো এবং তোমার সাথে যারা আছে তাদের মধ্য থেকে একটি দল আর আল্লাহ রাত ও দিন নিরূপণ করেন তিনি জানেন যে তোমরা তা করতে সক্ষম হবে না তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে আর কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে পৃথিবীতে ভ্রমণ করবে আর কেউ কেউ আল্লাহর পথে লড়াই করবে অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো আর সালাদম করো জাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও আর তোমরা নিজেদের জন্য মঙ্গলজনক যা কিছু আগে পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে প্রতিদান হিসেবে উৎকৃষ্টতর ও মহত্তর রূপে আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ অতীপ ক্ষমাশীল পরম দয়ালু তারা রাতের ঘুম পরিত্যাগ করে সালাতের জন্য উঠে দাঁড়াতেন এখানে কম ঘুমানো উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো জীবনের আরাম আয়েস ত্যাগ করে কষ্টকর জীবনের জন্য নিজেকে অভ্যস্ত করে গড়ে তোলা নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা সাহাবিদের ইমানি দৃঢ়তা দাওয়া এবং জিহাদের সাহসিকতা এবং উম্মাহকে নেতৃত্ব দেওয়ার এই কুরুদায়িত্ব পালনে যে সাফল্য তারা পেয়েছেন তার কারণ হল মাক্যী জীবনের এই প্রস্তুতি সালাহ এবং কোরআন আল্লাহ তালা বলেন এভাবেই আমি সুস্পষ্ট আয়াতরূপে কোরআন নাজিল করেছি আর আল্লাহ নিঃসন্দেহে যাকে ইচ্ছাহিদায় দান করেন সুরা আলহাজ আয়াত সোল আরও একটি বিষয় যা মাক্ষী জীবনে স্ট্রাগল থেকে মুসলিমরা লাভ করেছে তা হলো ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বের ভিত্তি ছিল ইমান রক্ত বংশ বা গোত্র নয় আল্লাহ রসুল সাল্লু আলিয়া তাদের শিক্ষা দিয়েছিলেন তারা সবাই সমান ধনী গরিব অভিজাত দাস এসব দিয়ে কোনো পার্থক্য হয় না আল্লাহর চোখে বান্দার শ্রেষ্ঠত্ব তা কোয়ার মাঝে এই বিষয়টি मानते ही तक आल्लासुद्लाहलिमलिशारण लोकतेन आल्ला तला कुरने आयत नाजिल कर लुमी निज के धैर्यशील राखो तरह जरा सकाल सन्धाय तब के डाके सन्तुष्टिर उद्देश्य दुनिया जीवने सौंदर्य कमना তোমার দু চোখ যেন তাদের থেকে ঘুরে না যায় আর ওই ব্যক্তির আনুগত্য করোনা যার অন্তর্কে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে সুরা কাহাফ আয়াত আটাশ এবেন সাক রহিমাউল্লা বলেন রসুল্লাহ সাল্লাই যখন মসজিদ হারামে বসতেন তখন খাব্বাব আম্মার সাফন এবেন ওমাইয়া এবেন মুহারিসের আজাদকৃত গোলাম আবুক ফুকাহা ইয়াসার সোয়াব রাজিয়াল আনহম প্রমুখ দুর্বল সাহাবিগণ তার সঙ্গে বসতেন কোরাইশরা তাদের দেখে তুচ্ছতাচ্ছল্য করত এবং তারা পরস্পর বলা বলি করতো এ হল এর সাথী যেমন তোমরা দেখছ আল্লাহ এদের হৃদায়ত ও সত্য তারা অনুগৃহীত করার জন্য আমাদের থেকে বেছে নিয়েছেন মুহাম্মাদের দিন যদি সত্যই হতো তাহলে এরা আমাদের অগ্রগমে হতে পারত না আর আল্লাহ আল্লাতালা আমাদের বাদ দিয়ে এদেরকে নিয়ামতের জন্য বাছাই করে নিতেন না الله ايدের সম্পর্কে আয়াত নাযিল করেন ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه. مَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِنْ شَيْءٍ فَتَطُرُدَهُمْ فَتَكُونَ مِنَ الظَّالِمِينَ وَكَذَلِكَ فَتَنَّا بَعْضَهُمْ بِبَعْضٍ لِيَقُولُوا لِيَطُولُوا اَهْلًا ائْمَنَ اللَّهُ عَلَيْهِمْ مِنْ بَيْنِنَا أَلَيْسَ اللَّهُ بِأَعْلَمَ بِالشَّاكِرِينَ وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ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 আর যে সব লোক সকাল সন্ধ্যায় তাদের রবের ইবাদত করে এবং এর মাধ্যমে তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে তুমি দূরে সরিয়ে দেবে না তাদের হিসাব নিকাশের কোনো কিছু দায়িত্ব তোমার উপর নয় এবং তোমার হিসাব নিকাশের কোনো কিছু দায়িত্ব তাদের উপর নয় এরপরও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও তাহলে তুমি জালিমদের মধ্যে সামিল হয়ে যাবে এভাবেই আমি কিছু লোককে কিছু লোক দ্বারা পরীক্ষা করে থাকি তারা বলতে থাকে এরাই কি ওইসব লোক আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ ও মেহরবানি করেছেন আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে অবগত নন আমার আয়াতসমূহর উপর বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার নিকট আসে তখন তাদেরকে বলো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক তোমাদের রব নিজের উপর দয়া ও অনুগ্রহ করার নীতি বাধ্যতামূলক করে নিয়েছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি অজ্ঞতা ও মূর্খতাবশত কোনো খারাপ কাজ করে অতপর সে যদি দবা করে এবং নিজেকে সংশোধন করে নেয় তাহলে জানবে যে তিনি হচ্ছেন ক্ষমাপরায়ণ করোনাময় সুরান আয়াত বান্ন থেকে চুয়ান্ন একবার একটি ঘটনা ঘটেছিল রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম একটি ভুল করেছিলেন তিনি কোরাইস্তের নেতাদের সাথে কথা বলছিলেন ইবেন উম্মে মাহতুম নামের এক সাহাবি তখন আল্লাহ রসুল সাল্লু আলহিসের কাছে আসলে তিনি তাকে কিছুটা উপেক্ষা করেন আল্লাহতালা তখন রসুল্লা সাল্লু আলাইসাল্লামকে কিছুটা তিরস্কার করে কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহ ও কাল মনিস তলাইজ সে ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফুরিয়ে নিল কারণ তার কাছে অন্ধ লোকটি আগমন করেছিল আর কি সে তোমাকে জানাবে সে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত ফলে সে উপদেশ তার উপকারে আসত আর যে পেয়ে পড়া হয়েছে তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোনো দায়িত্ব বর্তাবে না পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো আর সে ভয় করে অথচ তুমি তার প্রতি উদাসীন হলে সুরা আবাসা আয়াত এক থেকে দশ কোরাইশের চাপে পড়ে আল্লাহ রসুলসাল্লু আলাইসাল্লাম গরিব বা দাস মুসলিমদেরকে ভিন্নভাবে ট্রিট করেননি ইসলামে প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট বলে কিছু নেই মাক্কী জীবন থেকে তাই মুসলিমদের আরেকটি বড় প্রাপ্তি হচ্ছে ইমানের ভিত্তিতে গড়ে তোলা একটি সমাজ जर भ्रत बन एक पर्व आलोचनाथ www.facebook.com ডব অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ড মিডিয়া